السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتبكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له واشهدوا أن لا إله إلا الله وحده لا شريك له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 এক মিনিট ও ঘুমাবো না সারা রাত্রি জেগে জেগে বাদাত করব। সালাত আদায় করবো আর একজন বলছে রোজা রাখবো করব না। প্রতিদিন লাগাতার তৃতীয় ব্যক্তি বলছে আমি বিয়ে শি করব না জীবনে ব্যাচেলার থেকে যাব।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 বছর রোজা রাখবো আর একজন বলেছে কন্যা ঘর সংসার করব না আমি আমলের মেহনতের জন্য বিলীন করে দেব বেরিয়ে যাব সংসার বিরাগী হয়ে যাবো বললেন সবচেয়ে বেশি দিয়েছেন আমি নামাজ পড়ি আবার ঘুম পড়ি গোটা নামাজে কাটাই না সংসার রয়েছে স্ত্রী পুত্র কন্যা রয়েছে তাদেরকে নিয়ে আমি সংসার নির্বাহ করি এই পদ্ধতিটাই হচ্ছে সোনান রাগ এবং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 আমি কখনো কখনো শ্যাম পালন করি আবার কখনো দিনে পানাহার করি অর্থাৎ নকল শ্যাম আমি প্রতিদিন শ্যাম সাধনা করি না আর আমি বিয়ে করেছি আমার স্ত্রী পুত্র কন্যা রয়েছে তাদের নিয়েই আমি সংসার নির্বাহ করি এটাই আমার সোনাতি ফালাই সামিন নেই যারা আমার এই সোননাথ থেকে মুখ ফেরাতে চাইবে যারা এটাকে অ্যাভয়েড করবে যারা এটা ওভারটেক করে। অন্য কিছুর ভিতরে অন্য পদ্ধতির ভিতরে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 শ্যাম সাধনা করে আল্লাহাকের প্রিয় ভাজন যেভাবে হওয়া যায়। ইসলাম থেকে হওয়া যায়। কখন যখন রাসুলের পদ্ধতিতে আদায় না করা হবে নিজে শুধু বন্দিগি করে আল্লাহকে খুশু খুচুর সাথে ডেকে যেমন মুক্তি পাওয়া যায় অনুরূপ ভাবে এটা আবার কারণ হতে পারে ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়ার কারণ হতে পারে কখন যখন আমি রহবানিয়াত নিয়ে আসবো নিজের জীবনে বই রাখবাদ যে আমি বিয়ে শি করব না সংসার ধর্ম করব না নিজেই আল্লা আল্লাহ করে মুক্তি পেতে চাইবো এটা হবে না নবী করিম সাল আলহি সাল্লাম তাই বললেন দেখো আমার জীবন আমার আদর্শ আমার সন্না তোমাদের কাছে প্রপটি তোমরা এটাই আমল করবে এটাই অনুসরণ করবে যদি করতে পারো তাহলেই তোমরা আমার উন্মত থাকবে অন্যথায় থাকবে না তাহলে যে কথা বলছিলাম যে একজন ইনসানের কামেলকে গুরুত্ব দিতে হবে হক হবে। সকালবেলা স্বাস্থ্যকর সময়ে উত্থিত হতে হবে ঘুম থেকে ঘুম থেকে উঠে তাকে সালাত আদায় করতে হবে এরপরে শারীরিক কসরত করে ব্যায়ামের মাধ্যমে শরীরের শক্তি शर यता शरक्षमता अब्हत रखार चेष्टा करते हम नाफ समय चाहिदा चरितार्थ कर पंथा अवलम्बन करते पृथिवीते विवाह छाड़ा अन् जिसमस्त पथ पद्धति रही सब गा के परिहार करते हक्क नफर निजे आत्मारक आदाय सुप्रिय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 जरा सेगल एक अंगांगी भावे जड़ित जीवन जापन करते हैं मानुष हक्कुल आदाय ना कर लेकर मैदान कठिन प्रश्न सम्मुखीन होते हैं स्त्री हक रोज सतान हक रही सतान पित मतार हक रही स्त्री का स्मर हक रोके सब परस्पर परस्पर काकुल एबाद हिसाब सेधृत है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 স্ত্রীর হাতে দশটা টাকা দিয়েছেন এরকম নজির পাওয়া যায় না অভিভাবকদের কাছে দেয় না এটা কিন্তু হকল এবাদ নষ্ট করার একটি নামান্তর এভাবে অসংখ্য পরিসর রয়েছে যেখানে হকল এবাদ সংরক্ষিত হয় না প্রিয় দর্শক শ্রোতা আসুন এ পর্যায়ে আমরা বিরতির দ্বারো প্রান্তে উপনীত হয়েছিম ও রহমাতুল্লাধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন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 स्वास्थ्य और अवसर एक दोपहर अधिकांश मानू अवहला सप्तम खंड मन गो अध्याय हाथी संख्या छह चार बारो ट गेश प्रत्येक खिलाफ हारजित था अपछंद क्या नष्ट करतेमान देखु निषिद्धल परवर्ती अनुष्ठान पिसा সালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আলোচনা করছিলাম এর ধারাবাহিকতায় আমরা তৃতীয় পর্বে আলোচনা করছিলাম আপনাদের সামনে বিরতির আগ পর্যন্ত যে নবসের হকের পরে হকুল এবাজ বান্দার হক স্ত্রী পুত্র কন্যা হক পড়া প্রতিবেশীর হক প্রতিবেশীর হক রয়েছে সেই ব্যক্তি কখনো অভুক্ত অবস্থায় দুস্ত অসহায় রাত্রিপাত করছে নিশি যাপন করছে এরকম মানুষ কামতের ময়দানে জান্নাত লাভ করা কঠিন হয়ে যাবে তাই প্রতিবেশীরও হক রয়েছে সন্তান সন্ততির হক বলেছেন। স্ত্রীর হক রয়েছে আল্লাহ সরলা অসহায়া স্ত্রী সকলকে পরিত্যাগ করে আপনার সংসারে এসেছে অথচ আজকে আপনার এখানে যে অবহেলিতা হিসাবে থাকবে এটা নয় আপনাকে তার হক দিতে হবে অনুরূপ ভাবে স্বামীর হক রয়েছে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 তার রোগ ব্যাধি তার আরাম আয়েসের জন্য যথেচ্ছা ব্যবস্থা করবেন এ পর্যায়ে আলাইসালাম বলছেন দেখো তুমি তোমার স্ত্রী পুত্রের জন্য তুমি তোমার সন্তান সন্ততির ভরণ পোষণের জন্য যেটা ব্যয় করছ তাদের শাড়ি চুড়ি ব্লাউজ ছায়া ইত্যাকারের বিভিন্ন পোশাক পরিচ্ছদ স্ত্রীর জন্য যা খরিদ করলে সন্তান সন্ততির জন্য যে সমস্ত পোশাক পরিচ্ছদ খরিদ করলে তুমি তোমার বাড়ির কাজের মানুষটার জন্য যেটা তুমি খরিদ করলে তার আহার বিহারের জন্য তার ভরণ পোষণের জন্য যত অর্থ তুমি ব্যয় করলে করিম সাল্লাম বলছেন এটা তোমার জন্য কবুল হবে আল্লাহ এটা নেকি দান করবেন সুবাহানোতা চিন্তা করুন তাহলে জাল্লাহ সুবাহ আমাদেরকে কত দিয়েছেন কিভাবে আমাদের নেকি দেওয়ার জন্য তিনি প্রস্তুত তাই হক এবার যাতে সংরক্ষিত হয় এটা যাতে নষ্ট না হয় সে ব্যাপারে প্রত্যেকটি ইনসানে আল্লাহর হক এটাই হচ্ছে চূড়ান্ত হক আল্লাহ তৈরি করেছেন আল্লাহ বলে দিয়েছেন আমি জিন আর ইনসানকে সৃষ্টি করেছি করার লক্ষ্যে তারা এবাদাত করবে আল্লাহ তারা আল্লাহর এবাদাত করবে তারা অন্য কারো ইবাদাত করবে না তাই আল্লাহর হক আদায় করতে গিয়ে আপনাকে আমাকে আল্লাহর আবেদ হতে হবে এ পর্যায়ে আমরা দেখতে পাই আল্লাহর হক আদায় করতে গিয়ে আল্লাহ সুবাহ যে কোরআনুল করিম নাজিল করেছেন সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব কুরআন আত্মসমর্পণ করা ছাড়া না। দুই নম্বর আল্লাহ বলে দিয়েছেন আমি তোমাদের কাছে রাসুল প্রেরণ করেছি আমার রাসুল যা তোমাদের সামনে উপস্থাপন করবেন তা তোমরা গ্রহণ করো আর আমার রসুল যা থেকে তোমাদের বিরত থাকতে বলবেন তা থেকে তোমরা বিরত থাকো তাহলে বোঝা যায় আল্লাহ হক সুবাহ করতে গেলে দুটি জিনিসের অনুসরণ করতে হবে দুটি জিনিসের কাছে আত্মসমর্পণ করতে হবে এক কুরআল করিম সর্বশেষ আসমানি কেতাব চূড়ান্ত কেতাব সেটা ধারণ করতে হবে এই জন্যই নবী করিম সাল্লাহ মৃত্যুর অল্প দিন আগে মুসলিমাকে লক্ষ্য করে একটি কথা বলে গেলেন তার একটু তোমরা কোনো দিন গোমরা হবে না পথভ্রষ্ট হবে না এক নম্বর হচ্ছে আলকুর আনুল করিম আল্লাহর কেতাব দুই নম্বর হচ্ছে আমি নবী আমার শুননা অর্থাৎ হাদিস সমূহ সুতরাং জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে পবিত্র কোরআন এবং আল্লাহ তাই আসুন অন্য কোনোদিকে মুখ ফেরানো যাবে না একদিকে কোরআন কালামুল্লা নিতে হবে তলোয়ার নিতে হবে সন্ন্যার তলোয়ার নবীজির আদর্শের তলোয়ার হাতে নিয়ে আমাদের সংগ্রাম করতে হবে মমেন জীবনকে সুসংহত করতে হবে তাহলে আল্লাহ সব তাল্লা হক আদায় করা সম্ভব হবে আর আল্লাহর হক যখন আপনি আদায় করতে পারবেন তখন আপনি আল্লাহ হকের সঠিক বান্দা হিসাবে আত্মপ্রতিষ্ঠা লাভ করতে পারবেন আল্লাহ সুবাহ তার এবাদাত করার মাধ্যমেই আল্লাহর হক বুঝে পেয়ে থাকেন মানুষ এবাদাত করবে একমাত্র আল্লাহ इमदत होते आल्ला हक एक जो इंसने कामेल आदाय कर ब्यापारे और तीन टी हक के आदाय करते गई तीनटी हक सुंदर भावे संरक्षण करते हम आो कि वैशिष्ट्यर्जन करा दरकार से ही वैशिष्टर कथागुलो अल्लाह सुबहन সুরা ফোরকানের তেষট্টি নম্বর আয়াত থেকে চুয়াত্তর নম্বর আয়াত পর্যন্ত বারোটি আয়াতে বর্ণনা করেছে আমরা ধারাবাহিকভাবে সেই বৈশিষ্ট্যগুলো যে গুণগুলো আল্লাহ উল্লেখ করেছেন ইনসানে কামেলের জন্য সেগুলো আলোচনা করবো তেষট্টি নম্বর আয়াত থেকে চুয়াত্তর নম্বর পর্যন্ত এই বারোটি আয়াতে আল্লাহন ১৩টি গুণ বর্ণনা করেছে কোনো কোনো এগারোতে আবার উল্লেখ করেছেন বারো তেরো এগারো যেটাই ধরি না কেন গুণগুলো সব ধারাবাহিক ভাবে এই তেষট্টি নম্বর আয়াত থেকে চুয়াত্তর নম্বর আয়াতের ভিতরে বিধৃত হয়েছে সেখানে আলোচিত হয়েছে আমরা সেই আলোচনাটা আপনাদের সামনে তুলে ধরব ধারাবাহিকভাবে ইনশা আল্লাহুর রহমান এই আলোচনায় আল্লাহ সোবাহন আহতলা প্রথম ছয়টি আয়াতে আনুগত্য বিষয়ক আলোচনার উল্লেখ করেছেন আর পরবর্তী আয়াতে আল্লাহ সুবাহন আহ তালা অবাধ্য না সম্পর্কে বলেছে। অবাধ্য না হওয়া আল্লাহর আনুগত্যের পাশাপাশি অবাধ্য না হওয়াটা সংরক্ষণ করতে হবে আমি আনুগত্য করলাম অবাধ্য হয়ে গেলাম তখন দেখা গেল আমার এই আনুগত্য কোন কাজে আসলো না নিরঙ্কুশ আনুগত্য যখন আমি অবাধ্য চারিতা করব না তখনই আল্লাহ সুবাহর জন্য সংরক্ষিত হবে নিরঙ্কুশ আনুগত্য আর এই নিরঙ্কুশ আনুগত্য যখন আল্লাহর জন্য আমরা সংরক্ষণ করতে পারবো তখনই আল্লাহর বন্দা হিসাবে আমরা কিন্তু পূর্ণাঙ্গতা লাভ করতে পারব সুপ্রিয় দর্শক শ্রোতা তাহলে তিনটা হক নিজের ব্যাপারে হকল নফস নফসের হক এটা সংরক্ষণ করতে হবে আর হকল এবাদ দুই নম্বর এটা সংরক্ষণ করতে হবে বান্দার হক আমার আওতাধীন যে সমস্ত বান্দি রয়েছে আমার যে সামাজিক পরিসর রয়েছে আত্মীয়তার পরিসর রয়েছে দুঃখের বিষয়ে অনেকেই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 এবং আলোচনা করব যে কেমন করে কামেল হতে হলে পরিসমাপ্ত করছি আমাদের সঙ্গেই থাকুন পরবর্তী পর্বের আলোচনা শোনার জন্য সসালামাইকুম বরহমাত उच्छेद्लम के राजत्व दिल्ली ज्ञान दिलेन मनोनी मेरे मेरे नल्ला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 প্রতি বুধবার রাত আটটায় সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়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 डायल कर डर के प्रति शनिवार रे सात पुनः सम्प्रचार सकाल साढ़े नेशल्लासंतुष्ट জল্প মানুষ তো আদম সন্তান স্বাভাবিক তাকে এই ব্যাপারে চিন্তিত থাকতে হবে কিন্তু আমি নিরাশ না হই এটা জীবন যদি অবশ্যই অবশ্যই ক্ষমা করে দেবেন আব্দুল বিন আব্বাস মুজফার বিনসিমুজাম বিন আব্দাল ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর হারুন হুসেনের উপস্থাপনায় ওনা করার পর ওনা করতে থাকা ঘাটতি তার ভিতরে দেখা দি তো অর্থ ফিরে আসা আর এই ক্ষেত্রে কিছু দিক নির্দেশনা রয়েছে যখনই তোমার কোনো পাপ পেয়ে যাবে